আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আমাদের আয়োজন উপভোগের জন্য বসে আছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক পর্বভিত্তিক আলোচনা উপস্থাপন করছিলাম সেই ধারাবাহিকতার আলোকেই আজকের আমাদের আয়োজন আরেকটি কাহিনী যা বিগত কাহিনীর সাথে অতপ্রতভাবে সম্পৃক্ত আর তা হচ্ছে হাজরতে ইসমাহিল আলাইসাল্লাম এবং মক্কা যেখানে নবি ইব্রাহিম আলহিমাম তার শিশুপুত্র ইসমাহিল আলহি সালামকে এবং তার স্ত্রীকে নির্বাসন দিয়ে গিয়ে বলেছিলেন প্রতিপালক ইন্নি সেই যে মক্কার দিতে তিনি রেখে আসলেন দুগ্ধপোষ্য শিশু এবং তার স্ত্রীকে সে ঘটনা অবতারণা ছাড়াই নবি ইব্রাহিম আলহিসাল্লামের জীবন কাহিনী সমাপ্ত করা কখনোই সমীচীন নয় তাই আমরা পূর্ববর্তী ঘটনার সম্পূরক ঘটনা হিসাবেই আজকে হাদিসের এই কাহিনিটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আসুন এ কাহিনীতে অবতীর্ণ হওয়ার আগেই আমরা জেনে নেই আজকে যারা আমাদের মাঝখানে বিজ্ঞ আলোচক এসেছেন এ আলোচনায় গ্রহণের জন্য তাদের পরিচয় আজকের আলোচক মন্ডলীর মধ্যে থেকে আছেন শেখ মুজফর বিনোসেন এবং রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া এবং রয়েছেন শেখ প্রফেসর ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা ইব্রাহিম সালাম তার এই শিশুপুত্র এবং স্ত্রী হাজেরাকে যেখানে রেখে এসেছিলেন মক্কা সে সংক্রান্ত ঘটনা হাদিচের আলোকে শুনি আমাদের ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে ইসমিল্লা আলহামদুলিল্লাহ সালাতামসুলিল্লাহ আবাদ ইব্রাহিম আলাই সালাত সালাম যখন ইরাক থেকে বের হয়ে মিশর হয়ে যাচ্ছিলেন তখন তিনি অত্যাচারী জালেম বাদশাহ পক্ষ থেকে যে হাদিয়াটি পেয়েছিলেন তার স্ত্রীকে দেয়া হয়েছিল হাজারকে তার স্ত্রীকে তিনি এটা হাদিয়া হিসেবে দিয়েছিলেন সেটা তিনি নিয়ে যখন তার স্বামীকে তিনি উপহার দিয়েছেন সারা আলিহালাম তিনি তার স্বামী ইব্রাহিমকে তাকে উপহার দিলেন উপহার দেওয়ার কারণে তারা সেখান থেকে চলে আসেন যখন বাইতুল মারতে চলে আসেন তারা সেখানে আসার পর শেখ তাহলে এখন হাজারাও ইব্রাহিম আলি সালামের। নিয়ে এখন যেখানে মক্কা শরীফ আছে ঠিক সেখানে রেখে চলে আসলেন আসার পথে হাজার বললেন যে আপনি এইভাবে আমাদেরকে মরুভূমিতে রেখে যাচ্ছেন কিছু নাই সেখানে কোন মানুষ নাই সেখানে কোনো প্রাণীর কোনো আবাস নাই এখানে আমরা কিভাবে থাকবো এই মরুভূমিতে কখনো এখানে এইভাবে নষ্ট করতে না তিনি আমাদেরকে হেবাজ করবেন এই ইমানের বলে বলিয়ান হয়ে তিনি ছিলেন অপেক্ষা করছিলেন ইব্রাহিম আলিয়া তাদেরকে রেখে এসে কতদূর যাওয়ার পরে তার মনে হলো যে দোয়া করে তার চোখ দিয়ে একমাত্র সন্তান একমাত্র সন্তান তার মন থেকে দোয়া বেরিয়ে আসো রব্বানা তুমি তিনি সেখানে করলেন এই দোয়াগুলো দেখে যাওয়ার পরে তিনি চলে গেলেন এখানে যা পানি ছিল তা হাজার পানি পান করছিলেন এবং সামান্য কিছু খাবার রেখেছিলেন সেটাও শেষ হয়ে গেল নিশ্চিতভাবে বাচ্চা পানির জন্য চটপট করছে হাজার আল্লাহলাম সে চতুর্দিক তাকালেন কোথাও কিছু দেখতে পেলেন না এই যে একবার তিনি সাফাওয়া পাহাড় উঠলেন একবার মারোয়া পাহাড়ে উঠলেন দুই দিকে উঠে যতদূর চোখ যায় কিছুই দেখতে পায় তিনি আবার ফিরে আসেন এইভাবে সাতবার তিনি চক কর দিলেন এবার আব্বাস সাদো বললেন যে এটাই হচ্ছে তোমাদের মার দৌড় যেটা তোমরা সাফা মারোয়া থাকবে এখন তো হাজার সমাজ সাফা মারা তোমরা দৌড়াও জি এই দৌড়টা তোমাদের মায়ের অনুকরণে তোমরা সেটা করে থাকো তো তিনি এইভাবে দৌড়ানোর পরে একটা শব্দ শুনতে পাচ্ছেন তিনি বললেন আগে ক্যান এন দেখ আমি ইসমাইল আল ইসলাম পায়ের কাছ থেকে পানি উঠা শুরু হয়েছে তুমি দৌড়ে এসে বাদ দিলেন যে পানিটা বেরিয়ে আসার পরে তিনি সেটাকে বাদ দিলেন বললেন যদি তিনি বাদ না দিতেন সেটা একটা স্থায়ী প্রশ্ন হতো না शर्त चाच्चिल क्यो थे তো শর্ত দিচ্ছে শব্দ হচ্ছে পানিতে তোমাদের কোনো অধিকার নেই তোমরা থাকতে পারো সেই হিসাবে তারা সেখানে অবস্থানেরও জি তো তারা সেখানে অবস্থান করলো ইব্রাহিম আলহিসাম এবার কিছুদিন পর দেখতে আসলেন তাদেরকে ইতিমধ্যে ইসমাইল আলী তিনি বিয়ে করলেন ওদের মধ্যে থেকে এক মেয়েকে বিয়ে করলেন ঘটনা হাজার জীবিত ছিলেন উনি আসার পরে দেখলেন যে ততদিনে কিন্তু হাজার মারা গেছেন বাকি ছিলেন ইসমাইল এবং তার স্ত্রী করেছেন ইসমাইসলাম বাইরে গেছেন জীবিকার জন্য স্ত্রী ছিল ঘরে আসে জিজ্ঞাসা করলেন যে তোমাদের অবস্থা কেমন যাচ্ছে এরকম একজন লোক এসেছিল তিনি একথা বলেছেন তো তিনি চলে যাওয়ার পরে ইসমাইল ইসলাম আসেন তার কাছে মনে হলেন কেউ না কেউ আসছে তিনি কিছু বুঝতে পারলেন বলেন যে কেউ কি এসেছিল হ্যাঁ একজন লোক তিনি এই বললেন পরিবর্তন করতে বলেছে কেমন আছো আছি নেই আমরা ভালো আছি তোমাদের খাবার কেমন আছে আমাদের বস্তু আছে বললেন যদি তখন সেখানে হাব উত্তান্ন হতো না যদি তাই হত রেমুল তার জন্য দোয়া করতেন তিনি বললেন যে আল্লাহ তোমাদের বাণীতে বরকত দিন তোমাদের ঘুষতে বরকত দিন এই দোয়া করলেন তো তিনি ঠিক রাখতে চলে গেলেন আবার আগে বলে গেলেন যে তোমার স্বামী আসলে বললো যে চৌখাট ঠিক রাখা হয় এটা বলেছে তিনি আবার আসলেন আসার পর বুঝতে পারলেন যে কেউ না কেউ আন বললেন এসেছিল বলে হ্যাঁ তিনি বলেছেন চৌকার যেন তারপর চলে গেলেন ইব্রাহিম আল ইসলাম তিনি অনেকদিন পরে আসলেন আসে ইসমাই তখন তিনি একটি তীর ঠিক করছিলেন তীর মারার জন্য তীর ঠিক করছিলেন আসে বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে এখানে একটি ঘর বানাতে উঁচু একটা উঁচু স্থান সবসময় ছিল ওই জায়গাটা হাদিস আসছে আপনি যেভাবে নির্দেশ দেন তো দুজনে মিলে তখন এ কোরআন করিমের পর ইব্রাহিম ইসমাইল রান ইব্রাহিম ইসমাইল দুজনে মিলে দোয়া করছিল সংক্ষিপ্ত সেখান থেকে ফারান বা যেভাবে এসে উপস্থিত হলো অর্থাৎ মক্কাতে এসে উপস্থিত হলো আমরা অত্যন্ত মনজ্ঞ পরিবেশনার মাধ্যমে আপনার কাছ থেকে অনুবাদক মূলক শুনলাম তো আমরা পরে আপনাদের ধারাবাহিকতা নিয়েকুম আহমতুল আমি আপনারা দেখছেন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 बुजूर शेई बिशिष्ट निती माला जारकारों ने इसलाम शारा बिश्चे जनुक्प्रियों होए उठे छे देखून इसलामेर मौलिक ग्यान परबर्ति अनुष्थां पीस टीवी बांग लाए असलाम अलैकूम और रह्मत ल्लाही वबारेकाथूम शुप्रिय बिरतिकालीन समय संगे थे अनेक अनेक धन्यवाद आसन जी आलोचना अपन सामने परेशित होजरते इब्राहिम अलईसल्लम तदियों दुग्धपोष शिशुपुत्र इस्माइल और तरह मा हजरा अलहतलिम के निवासन दिए कथाएं प्राज्ञ आलोचक डॉ जकारारिया सहेबर का अवगत हलम কিছু যোগ বিয়োগ মানে আগে একটু বিভ্রান্তি সৃষ্টি হয় যেহেতু আমরা একবারে হাদিস থেকে হাদিসের আলোকে আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি শিক্ষণীয় বিষয় এখানে যেগুলো আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে দেখুন সত্যের পথের আদর্শে এক একমূর্ত প্রতীক ছিলেন হাজরত ইব্রাহিম আল জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভের জন্য এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষা তিনি অবতীর্ণ হননি তাকে প্রত্যেকটি পরীক্ষা অবতীর্ণ হতে হয়েছে সেই এরাক থেকে মিশর হয়ে তাকে আসতে হয়েছে ফিলিস্তিনে আসার পথেও তাকে পরীক্ষা অবতীর্ণ হতে হয়েছে জাতির কাছে অগ্নিকুণ্ডী নিক্ষেপিত হয়েছেন সব কিছু হয়ে আসছে শেষ বয়সে এসে আল্লাপাক একটা সন্তান দিলেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন সেই সন্তানের কাছে তাকে থাকতে দিলেন না বরঞ্চ পাক বললেন যে এই সন্তানকে নিয়ে রেহে আস আল্লাপাক এ সুদূর প্রসারী একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাকে কেন্দ্র করেই হদত ইসমাইল আলী ইসলামকে সেই মক্কা নগরীতে আল্লাহ রবুল আলমিন আল্লাহর নির্দেশে সেখানে নির্বাসনে পাঠান এবং সেখানেও দেখুন বড়ো আজীব কাহিনী এখানে কতগুলি জিনিস আছে যে ইব্রাহিম আলি ইসাল্লাম পালন করার তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে কোন কেন যুক্তি চলবে না কোনো অবকাশ বলা মাত্র মানে পিতা এবং পুত্রের একই রকমের দৃষ্টান্ত আমরা পাই এই ক্ষেত্রে যে বললেন যে চলে যাও সবচেয়ে বড় হাদিসের অংশ হলো এই ঠিক আছে চললাম কোনো পরামর্শ হয়নি এতটুকু পানি দুইটা খেজুর রেখে চলে যাচ্ছেন কোনো পরামর্শ ছাড়াই যে যাচ্ছিলেন এই পিছন থেকে আর বলছেন আল্লাহ কি আপনাকে এই জন্য নির্দেশ দিয়েছেন তাকেই বললেন ঘর ঘুরাননি বললেন তখন বলছেন দুইজনেরই আল্লাহর প্রতি যে একটা কোরবানি একটা মানে আস্থা এবং একটা তওয়াকল এর প্রাণবন্ত দৃষ্টান্ত কিন্তু এই দুইজন আপনার কি করলেন প্রতিষ্ঠিত করলেন এরপরে সামনে আবার এই ছোট্ট একটা বাচ্চাকে রেখে উনি চলে যাচ্ছেন খাবার নেই কিন্তু এই যে একটা কথা বললেন তাহলে আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে ধ্বংস করবেন না কত বড় তাও এক দ্বিতীয় বিষয় হলো ইব্রাহিম আল্লাহাল যে কথাটা বলছিলেন এব্রাহিম করুন তখন তিনি বললেন জগৎপাল আত্মসমর্পণ করলাম কি কোনো বাক্য ব্যয় নাই কখন করব। কেন করব কি কি করব করবো কোন কথা নাই যেভাবে যেমন যেমন বাপ তেমনি যেমন এখানে পেলাম নির্দেশ দিয়েছেন চলে যাচ্ছেন এটা এই আয়াতের বড় একটা শিক্ষা এখানে ফুটে উঠেছে বলেন বাপকা ব্যাটার মত তিনি বলেছেন নির্দেশিত হয়েছে আগে বলছেন করুন তারপর মাতু তুমারা যা নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো যে আল্লাহ রব আলমিন এমন একটা জিনিসের মালিক বানিয়ে দিলেন এক এই নিঃস্ব মহিলাকে বলতে পারি আমরা এবং রসুল সাল্লাম দোয়া দিলেন আল্লাহমে মানুষ সাল্লাম আল্লাহ বলেছেন তার মায়ের উপরে রহম করু লাউ লম তা যদি তিনি বাদ না দিতেন আল্লাহ হাত দিয়ে দেখা দিচ্ছেন এইভাবে থামো থামো বলে বাদ দিচ্ছেন এরপরে বলেছেন লাল রহম করুক যদি বাদ না দিতেন পানিকে না তাই না তাহলে এই পানি সাগর মহাসাগরে পরিণত হতো সবচেয়ে বড় শিক্ষণের বিষয় আজকে বিজ্ঞানের গবেষণা করছে যে কি ব্যাপার কোথায় থেকে পানি উঠে এক হাত দূরে যদি খুনন করা যায় পানি পাওয়া যায় না নিচে খুঁজলে পাওয়া যায় না কোথায় থেকে পানি আসে পানি শেষও হয় না পৃথিবীর যত সাগর মহাসাগর রয়েছে তত পানি সাগর মহাসাগরে নেয় সবগুলো যদি শুকিয়ে যায় এই হাদিস প্রমাণ করে বিজ্ঞানের আগেই আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা করলে এই পাথর থেকেও সেটা বের করে ফেলছে শক্ত পাথর এলাকা থেকে সেটা কারণ লাগেনি যে এটা সমুদ্রের পাশে আছে সাথে আছে কিছুই লাগে যে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে সব দেখে যে কারণ হবে তা নয় হাজিরা থাকেন দৌড়াচ্ছেন চেষ্টা করেছেন শুধু একটা মানুষ বিপরীত নয় যে তাওয়াল্লাপর সম্পূর্ণ করবো কিন্তু আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব। তিনি একবার সফাতে উঠেছেন একবার মারোয়াতে উঠেছেন এটা প্রমাণ করে যে মানুষকে অবশ্যই প্রচেষ্টাও চালাতে হবে ইসমাইল আলসালাম ইব্রাহিম বলতে পারতেন যে কাবা কাবাঘরিমনি তৈরি হয়ে যাবে না ওনার চেষ্টা করেছেন বানিয়েছেন দোয়া করেছেন আরেকটি জিনিস ওইখানে শিক্ষকীয় দেখেন সেটা হচ্ছে যে পরিবারের উচিত পরিবারের কর্তার উচিত সন্তানদেরকে ভালো কাজে সম্পৃক্ত করার কাজে সবসময় রাখা সবচেয়ে চমৎকার আমি এখন আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সব ঘরেই বাবাও আছেন মাও আছেন সন্তান আছেন আমার প্রশ্ন সেই বাবা কি ইব্রাহিম হতে পেরেছেন সেই মাকে হাজির হতে পেরেছেন সেই সন্তান সন্তানকে ইস্মাইল হতে পেরেছেন আমরা এই সমস্ত গল্পগুলো শুধু শোনার জন্য আল্লাপাক কোরানে পাক নাজুল করেছেন হাদিসে শুধু এইগুলো ঘটনাগুলো আল্লাহ রসুল নাজুল করেছেন শুধু আমাদেরকে বলার জন্য আমাদেরকে এ থেকে শিক্ষা নিয়ে আমাদের ঘরে সেটাকে কি করা যায় বাস্তবায়ন বাস্তবায়ন করার জন্য আমি পিতা আমাকে ইব্রাহিম আলী ইসলামের মতো বাবার অনুসরণ করতে হবে আল্লাপাক যেন তাদের সবাইকে তার মুস বান্দা বানিয়ে নিতে পারে এখানে আপনার আলোচনার রেশ ধরে একটু বলতে হয় প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে ইব্রাহিম আলহি সালাম তার এই বাচ্চাকে সন্তানকে প্রিয় জন্য আল্লাহ বানানোর জন্য নির্বাসনের জন্য আল্লাহ কোন জায়গা নির্ধারণ করে দেননি তাদেরকে নির্বাসন দাও এর কথা আল্লাহ বলেছিলেন কিন্তু তিনি কোথায় দিলেন যেখানে কোনো খাদ্য নেই শস্য নেই ফনাহারের ব্যবস্থা নেই সেখানে কিন্তু তিনি পরিতৃপ্তির সাথে বলছেন আল্লাহ আমি রেখে গেলাম বাইতুল্লার কাছে লিউকিম আসালাত যেন তারা আল্লাহর নির্দেশনা যে কোনো ভাবে ছিল এটা ছিল নির্দিষ্ট জায়গা ছিল তিনি বলছেন যে তারা আর একটা এখানে নিয়ে বিষয় আমরা পাই অন্যতম দুইটা বিষয় যে যদি ছেলের ওয়াইফ কে ছেলের পিতা যদি বলে রাখা যাবে না তাহলে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল যেহেতু রসোল্লা সাল্লামের সাহাবি অমরাদ ছেলেকে তার স্ত্রীর তালাক দিতে বলেছিল তালাক দিয়েছিল রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছিল তার লেখা তালাক দিয়ে দাও तक प्रश्निट जिज्ञासा समर आब्दुल अजीज के प्रश्न की আছে না আমল করা যাবে হ্যাঁ হতে হবে যাবো কথা হচ্ছে এই যে छापित अवगत हलन आसन हजरते इब्राहिम एवं स्त्री इब्राहिम आल इसलम स्त्री हर तरह जीवन थे घटनागुल আমাদের সামনে প্রতিভাত হল এখান থেকে আমরা আমাদের বাস্তব জীবনে আমাদের ব্যক্তি পারিবারিক জীবনে আমরা শিক্ষণীয় বিষয়গুলো আমরা গ্রহণ করি এবং সে মাফিক আমল করে আমরা অহকাল এবং পরকালে মুক্তি বা কামিয়াবি হাঁচেল করতে সচেষ্ট হই আল্লাহ তৌফিক দান করুন আমিন আকুলকা তখল্লাহলি উলকুম আলি সাইদুল মুসলিমিন আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাত Mmm.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 01132301 ডাবল ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার